আবু হরে রাজন হতে বর্ণিত নাবি সাল্ল সাল্লাম বলেছেন ইসলামে ফারা বা আতিরা নেই ফারা হল উটের সে প্রথম বাচ্চা যা তারা তাদের দেব দেবীর নামে জবেহ করত আর আতিরা হল রজবে যে জন্তু জবেহ করত